আমি আজ সিধির পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ যে আমাদেরকে টফিক দিচ্ছেন এখানে মিলিত হওয়া সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানটা একটু কম সময়ে বা আজকের এই আয়োজনটা একটু কম সময় আয়োজন করা হয়েছে কম সময়ে প্রিপারেশনে সেই জন্য কিছুটা হয়তো মিসম্যানেজমেন্ট হতে পারে বা কিছুটা হয়তো আপনাদের কাছে অসঙ্গতি লাগতে পারে যেমন এই হলটা আমরা লাস্ট পমেন্টে নিয়েছি তার আগে আমরা দুশো ক্যাপাসিটি একটা হল ছিল তো এই চেঞ্জ এবারই হঠাৎ বাই এই সময় রিসের জন্য যদি কোনো অসুবিধা হয় সেই আমরা দুঃখিত বা আমরা চেষ্টা করব অন্যভাবে ম্যানেজ করার এমনি কিছু হলগুলো আমি বলে দিচ্ছি আমাদের এখানে ছেলে এবং মেয়েদের সেপারেশনটা আপনি দেখছেন সামনে ছেলেরা বসে পেছনে মেয়েরা বসছে এর আমরা কিছু করতে পারি নাই তবে আমরা রিকোয়েস্ট করব ক্রস জেন্ডার চিটচাট যেন না হয় এখানে ইভেন আপনার ছেলেরা তাদের মা তাদের বোন তাদের ওয়াইফ যদি থেকেও থাকে তবুও যেন কতপকথন বা কোনো ডায়ালগে না যান বা কোনো চিটচাট যেন না হয় টোটালি সেপারেট থাকবে থ্রু আউট দ্য প্রোগ্রাম ইনশাআল্লাহ তারপরে টয়লেটগুলো আলাদা সেভাবে আমরা ইউজ করবো ডিফারেন্ট আলাদা এন্ট্রি ইউজ করবো আমরা এবং ইসলামের একটা প্রোগ্রাম করতে এসে অন কিছু যেন আমাদের কাছে বা অন্য কারো চোখে না পড়ে আমরা সেদিকে খেয়াল রাখবো ইনশান আজকের প্রোগ্রামের আপনার টপিকটা দেখছেন এই সম্বন্ধে আমার একটু বলার আছে যেটা আমি আপনাদের কাছে একটা শিডিউল দেওয়া আছে যেখানে লেখা আছে নয়টা পঁচিশ পর্যন্ত আমি একটু ইন্ট্রোডাক্টর নোট বা কিছু কথা বলবো এটা নিয়ে কেন আজকের এই আয়োজনটা কোন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের আয়োজনটা সূচনা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি আমি উনিশশো সালে আমেরিকারদের সাথে আমি জাহাজ চাকরি বলারকে জার্নে করতাম সালে আমেরিকানদের সাথে একটি জাহাজে সেল করতেছিলাম তখন ফুল গ্লো আমেরিকা মাত্র দুইজন বাইরের আমি একজন এবং সিঙ্গাপুরের মালায় বসলিম দুজন আমরা জাহাজ টেক করার জন্য তাদের সাথে অকল্যান্ডে জয়েন করি আমেরিকার আপনারা হয়তো জানেন যে এপিএল একটা হয়তো দেখছেন অনেকে এপিএল আমেরিকান প্রেসিডেন্ট লাইন এই আমেরিকার প্রেসিডেন্ট লাইনটা আমাদের কোম্পানিকে কিনে নিয়েছে আমাদের কোম্পানির নাম ছিল এনোয়েল সিঙ্গাপুরের গভর্নমেন্ট কোম্পানি তারা এপিএল কিনে দিয়েছে কিনে নেওয়ার পরে জাহাজগুলো ফেজ অভ করতেছিল মানে আমেরিকার থেকে সিঙ্গাপুর ফ্ল্যাগে আসতেছিল অনেক সেখানে জাহাজ করতে তখন আমেরিকার চিফ ইঞ্জিনিয়ার তার সাথে আমার डेलिमेट डेलिंग जिज्ञेस करमेंट प्लान की शब्द का बंद करा बाहर एकमानी शब्द उन्नीस উনি আমাকে জিজ্ঞেস করেন আমার রিটায়ারমেন্ট প্ল্যান আছে কিনা কি প্ল্যান আমার রিটায়ারমেন্ট আমি বললাম যে আমাদের তো কোনো রিটায়ারমেন্ট প্ল্যান থাকে না উনি বললেন যে ওনার কোয়ার্টার মিলিয়ন ডলারের ই আছে ইন্স্যুরেন্স আছে উনি ওনার ফিউারেল পয়সাটা পর্যন্ত রেখে যাবেন আমার চেয়ে নয় দশ বছরের বড় পয়সাটা রেখে যাবেন যাতে তার শেষকৃত্যটা ছেলেমেয়েরা করতে পারে আমি বললাম যে আমার তো এরকম কোনো প্ল্যান নেই আমার বাবারও ছিল না আমার বাবা যখন রিটায়ার করবেন বা মনে হচ্ছিল রিটায়ার করতে পারেন এটা আড্ডা স্টোর এমনিতেই বোঝা গেছে যে উনি আমাদের সাথে থাকবেন এটা কোনো কেউ জিজ্ঞেস করতে হয় না কি করবেন কোথায় থাকবেন কোথায় যাবেন আমার বেলায় তাই আমার কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই আমি আমার ফ্যামিলির থাকবো বা আমাদের সবাইতেই থাকে তখন আমি তাকে সে খুব অবাক হল অবক্ষ বললো যে এটা দুনিয়া এক্সিস্ট করে কারণ আমাদের বাবা তোমাদের মতো তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন আমার বাবা কখনো হলিডেজে যান কখনো বেবি সিনেজের কাছে আমাদেরকে রেখে ইউরোপে আমেরিকায় যান ডে ওয়ান থেকে আমাকে কটে রাখেন নাই আমার মা আমাকে নিয়ে শুইছেন আমাদের পাঁচটা ভাই বল প্রত্যেককে নিয়ে যখন যার ছোট বয়স তাকে নিয়ে ঘুমাইছেন তাকে নিয়ে শুইছেন তাকে দুধ দুধ পান করাইছেন বক্ষ সৌন্দর্যের জন্য আমাদেরকে দুধ পান থেকে বিরত রাখেন নাই বা বারণ করেন নাই ইত্যাদি আমি বললাম যে আমাদের বাবা মার কত স্যাক্রিফাইস এবং আমাদের বাবা মার জীবনশাই আমাদের কেন্দ্রিক আমাদেরকে মানুষ করবেন আমাদেরকে বড় করবেন আমাদের প্রতি যে কর্তব্য আল্লাহ নির্ধারিত অথবা আদারওয়াইজ সেগুলোর পেছনেই তাদের জীবনটা যায় সুতরাং এটা অটোমেটিক্যালি আসে যে তারা আমাদের সাথে থাকবেন তারা আমাদেরই একজন কিন্তু তখন আমি বুঝি নাই যে আমাকে আমার একটা দিন দেখে যেতে হবে আমারই জীবনে আমাদের বাবা মারা বা আমাদের বয়স্করা যে হোমে থাকতে শুরু করবেন বা করছেন এটা একটা খুব নিষ্ঠুর রিয়েলিটি আমি ইউনিভার্সিটি লিটার স্কুলে পড়তাম ওই স্কুলের ফার্স্ট ব্যাচের ছাত্র আমি আমারই একজন টিচার এখন হোমে থাকেন উনি ব্যাকগ্রাউন্ডের না ব্যাকগ্রাউন্ডের মানুষ তারপরেও তাদের জেনারেশনটা চিন্তা করেনি যে তারা হোমে থাকেন ছেলেমেয়েরা দেখেন ছেলে মেয়েদের সময় নেয় ছেলেমেয়েরা বিদেশে থাকে আর একজন আছেন আমার বড় ওনারা এই দুজনকেই আপনারা এক নামে চিনতেন আমি তাদের পরিচয় দেখছি না তারা ন্যাশনাল ফিগার কোনো না কোনোভাবে আরেকজন মহিলা আছেন নিজের জুতার স্ট্যাপটা পর্যন্ত পড়তে পারেন না কিন্তু তাকে একটা অ্যাপার্টমেন্টে পৈতৃক অ্যাপার্টমেন্টে তার ছেলেমেয়েরা রাখছে মাঝখানে তার একটা অসুখ হয়েছিল মানে টার্মিনাল ডিজিজের মতোই তাকে হসপিটালে নিয়ে গেছে ট্রিটমেন্ট করে আবার একা রেখে গেছে সো আমি ভাবতে চেষ্টা করতেছি যে আমি আমি তখন চিন্তা করতে শুরু করলাম একটু লেখালেখি করি এক সময় আমি লেখালেখিতে লেখি যে এটা তো আমাদের জিনিস না এটা আমাদের হবার নয় কিন্তু এখন দেখতেছি হচ্ছে কেন হচ্ছে এটা আমি চিন্তা করতে চেষ্টা করছি কেন আমাদের এখন সময় আসছে আমি এটা মানে মানে ইসলামী রিজন না আপনার কি বলবো জাগতিক রিজন আমি দেখলাম যে আমাদের আব্বারা এই ঢাকা শহরে স্ট্রাগল করছেন জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য এবং আমাদেরকে মানুষ করার জন্য তাদের মতো করে মানুষ করার যে ডেফিনেশন ছিল সেটাই তারা মানুষ বলতে বুঝছেন যে ভালো এডুকেশন দিবেন ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা কিন্তু এই শহরে খাবারের কষ্ট করছেন আমার শ্বশুর এবং আমার আব্বা আমি নিজে জানি আমার শ্বশুর এম হলে থাকতেন বিকালে স্ন্যাক্স চাটা পাঁচটার দিকে আমরা যেরকম বিস্কুট মরি খাই এটা খাওয়ার সংগতি ছিল না তাদের তারা সন্ধ্যার দিকে গিয়ে বসে থাকতেন রাত্রের খাবারটা হয়ে গেলেই কিন্তু খেয়ে ফেলতে সো দ্যাট ক্ষুধা হয় এবং এটা এক্সট্রা মিল বা এক্সট্রা পয়সা বা নাস্তা করতে না হয় তার মানে কি তাদের প্রাচুর্য ছিল না তারা কষ্ট করে থাকছেন কষ্ট করে চলছেন আমার আব্বার ব্যাপার একই কষ্ট করে চলছেন কষ্ট করে থাকছেন কিন্তু তারা আমাদেরকে আমাদের জন্য তাদের জীবনের সর্বস্ব ই করে মানে ইনভেস্ট করতে যদি বলেন কথাটা ইনভেস্ট করে তারা আমাদেরকে কি করছেন একটা ভালো জায়গায় শিক্ষা দীক্ষা দিচ্ছেন প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছেন কিন্তু তারা কি আমাদের আমার ভাই বোন ছিল পাঁচজন আমার শ্বশুরবাড়ি তারা ছিল ছয়জন আমরা একটা শেয়ারিং ফ্যামিলি ছিলাম শেয়ারিং কেয়ারিং ফ্যামিলি প্রাচুর্য ছিল না হয়তো কোনো মতে পর্যাপ্ত ছিল আমরা শেয়ার করছি আমরা কেয়ার করছি এক একস্বজনের জন্য কেয়ার করছি আমাদের প্রাচুর্য ছিল না আমরা বড় হয়েছি আমরা মোটামুটি আমাদের বাবা মা আমাদের থেকে আলাদা থাকবে এটা কোনোদিন চিন্তাও করতে পারিনি বা আমরা ওই যে বললাম যে আমাদের বাবা কোথায় যাবে রিটায়ার করলে এই প্রশ্ন আমাদের মনে আসে কিন্তু আমাদের জেনারেশনে আমরা যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হইলাম বা আমি যেমন জাহাজে একজন যাইছিলাম জাহাজে চেপি নিয়েছিলাম বা হোয়াট আমি যখন বড় হইলাম বা আমি যখন জীবনে বাস্তব জীবনে উপার্জন হইলাম তখন আমি হয়তো লাখ টাকা বেতনে চাকরি করছি বা আমার মতো আরো আছেন সৌদি আরব গেছেন কেউ ডাক্তার কে ইঞ্জিনিয়ার আমাদের একটা জেনারেশন ছিল বা আছে তারা দুই দিকে আমরা এফেক্টেড হইলাম একদিকে হইলাম যে আমরা হঠাৎ করে আমাদের বাচ্চারা মনে হল যেন গোল্ডেন স্কুল নিয়ে জন্মাইছে তারা আহ প্রাচুর্যের ভিতরে বড় হচ্ছে তারা শেয়ার করে না তারা কেয়ার করে না এটা আমাদের দোষ এটা আমার বাচ্চাদের দোষ না আমাদের দোষ আমরা তাদেরকেল দিচ্ছি যেটা আমাদের লাইফস্টাইল ছিল না আমাদের অরিজিন ছিল না আমাদের এই দেশের সংস্কৃতি ছিল না আমাদের এই জিনিসের কুফু ছিল না যদি বলো না কিন্তু আমরা তাদেরকে একটা লাইফস্টাইল দিলাম তারা এক ধরনের সেলফিস কমফোর্ট নিয়ে বড় হইতে শুরু করবে তার সাথে সাথে যেটা হলো। আমাদের জেনারেশনটা হচ্ছে দুটি সন্তানের যথেষ্ট জেনারেশন আমার বাবা মা আমাদের আমরা ভাই বোন ছিলাম পাঁচজন আমার শ্বশুরবাড়ি ছয়জন আমার ছেলে মেয়ে মাত্র দুইজন যে কারণেই হোক আমি আমি তখন রিলিজে ছিলাম যে কারণেই হোক সিজারিয়ান বা অন্য কোনো কারণে আমাদের মাত্র দুইটা বাচ্চা দুইটি ছেলে মেয়ে সুতরাং শেয়ারিং কেয়ারিংটা অনেক কমে গেল নিজেদের ভিতরেই কমলো ভাই বোন মাত্র দুইটা তারপরে আরো ঐশ্বর্য আসলো কিছু করতে হয় না হাতের কাছে সব কিছু আসে ইত্যাদি ইত্যাদির কারণে খুব সম্ভবত একটা সেলফিশ জেনারেশন তৈরি হল যেটা আমাদের বাচ্চাদের জেনারেশন আমাদের এখন যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বা প্লাস মাইনাস পঁচিশ এই যে জেনারেশনটা এরা হচ্ছে মোরলেস আমাদের প্রোডাক্ট আমাদের বলতে এই যে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি মাত্র দুজন ভাই বোন প্রাচুর্য শেয়ার না করা মানুষের সাথে ভাগাভাগি না করা কষ্ট না করা ইত্যাদি জেনারেশন एर एर जा इज हल इसलमर पथे आसल दिन पथे आसलो हल्ला पथे आसलो तेपार्ला देखते पासी तरह और डायमेंशन आसलो एडेड किस प्रब्लेम आसलो एन देखा जाने जरा दे इसलम मत चलते चेष्टा करते ते मे सब किस जाएज ना जाज दिए निर्धारित है ये कि जयज এটা না যায় না এটা এটা করা যাবে এটা করা যাবে এই করতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে একটা উদাহরণ দিচ্ছি আমি ধরেন সালাম করা আমরা যে দেখলে একে সালাম করি ব্যাপারটা আসলে কি ব্যাপারটা শূন্য শূন্য পর্যায়ে একটা এখন সালাম কেউ একদিন একদিন করলো না কি না আমরা তাকে গোলাকার বলব এখান থেকে আপনি বলতে পারেন সালাম না করাটা তো জায়গাস সুতরাং জায়গা যখন আমি কাউকে সালাম না তারপরে আপনি বললেন এক সময় দেখে গেল যে মুসলিম সমাজ থেকে সালামটা উঠে গেল কথার কথা আমি জাস্ট বলি তাহলে জায়জ দেখলে শুধু যদি আমি জায়জ দেখি তাহলে সালামের মতো একটা নর্ম যেটা আমাদের আমাদের পরিচিতি আমাদের বৈশিষ্ট্য সমাজের সেটা কিন্তু একদিন উঠে যেতে পারে আপনি যদি জায়জ নাহেন প্রত্যেকে মনে করলেন যে জায়জ যেহেতু না করা আমি করবো না আর একটা উদাহরণ দিচ্ছি আমি আমার সময় আহ নয়টা পঁচিশ পর্যন্ত আমি ইনশাল্লাহ তার ভিতরে শেষ করবো স্কলাররা কথা বল মানে সাইফল্ল ভাই ডক্টর সাইফল্লাই কথা বলবেন ওনার কথাটাই আমাদের প্রধান আয়োজন আমারটা শুধু ইন্ট্রোডাকশন গ্রাউন্ড ওয়ার্ক বলতে পারেন আর একটা উদাহরণ ক্রিকেট খেলা ফর এক্সাম্পল সাইফল্লাহ ডক্টর সাইফল্লাহ গত হালাকাটা যে ছিল আমাদের এসে আইসিডিতে আমরা খেয়াল করলাম যে এক্সেপশনের মানুষ কম উনিও খেয়াল কি হল আজকে ঢাকা শহরে মানে জাম ট্রাফিক জাম পরে আমরা খেয়াল করলাম যে ওই আমি খেয়াল করলাম যে ওই ক্রিকেট ফাইনাল ছিল আসলে ওই যে এশিয়া কাপের ফাইনাল ছিল না শনিবারে গত শনিবার এই যে ব্যাপারটা তার মানে কি আমাদের দিনী ভাইদের অনেকেই এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালটা দেখা প্রিফার করছেন এখন যদি আমাকে ক্রিকেট খেলা কি না যায় ক্রিকেট খেলা বলতে যদি বোঝা যায় যে একটা ব্যাট একটা বল দুইটা বাচ্চা ছেলে 10 বারো একজন বল করতেছে একজন ব্যাট করতেছে অফকোর্স যায় অফকোর্ট যায় কিন্তু क्रिकेट खेला जो एक स्टेडियम भर्ती सारा दिन नामा बद सब बस देखा लखो -लखो, कोटी -कोटी, है क्रिकेट खेला जो बेटी बेपार लक्ष लक्ष कोटी कोट डलार पाउंडर बेटी क्रिकेट खेला जो गीते नष्टाम नाच हो क्रिकेट खेला जो घृणा छड़ा एकजुन साथेक् क्रिकेट खेला जो प्रफेशन है एक मुसलमान मुस्लिम मानुषे पेशाज हराम हराम हराम हराम हराम आस কিন্তু শুধু আমরা যদি জায়াজদের ভিত্তিতে জিজ্ঞেস করে একটা খণ্ডিত ব্যাপার জিজ্ঞেস করে যে ক্রিকেট খেলা কি যায় না যায় ক্রিকেট খেলা কি বলবেন আপনি হ্যাঁ ক্রিকেট খেলা যায় ওই লেভেলে যায় একটা বল এবং একটা ব্যাটের ব্যাপার যদি তাহলে শুধু যায়জা না যায় যে সব কিছুকে আমাদের নির্ধারণ করা উচিত না যদি হয় যদি আমরা করি শুধু খণ্ডিত একটা বিয়ু দিয়ে যদি আমরা পৃথিবীকে দেখি জীবনকে দেখি সমাজকে দেখি তাহলে দেখা যাবে যে আমাদের অনেক কিছু কলাপস করে যাবে আমরা সবাই একটা হাদিস জানি বলা হয় এখানে যারা আছে বরলাস আমি মনে করি সবাই জানি এটা হচ্ছে সেই তিনজন মানুষের কথা যারা একটা গুহায় আটকে গেছে আপনার জানেন এবং তাদের গুহার পাথর একটা পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ করে দিছে তখন তারা ই করলো যে ডিসাইড করলো যে তাদের উত্তম আমল জীবনে যেটা করছে যেটা আল্লাহ যদি একসেপ্ট করে থাকে তার অশিদায় তারা আল্লাহর কাছে এই অবস্থা থেকে মুক্তি চান আমি জিসটা বলতেছি হাজি হাজিসের টেক্সটাইল তখন কি করলো তারা একজন বলল যে সে তার বাবা মার জন্য সে মেস চড়াইত তার বাওয়ার জন্য দুধ নিয়ে আসত ছাগলের হোক বা হোয়াটেভার সেই দুধ বাওয়াকে পান করানোর পরে সেই ছেলে মেয়েদেরকে দিত বা বাকিরা ভাগ করে খেত ফ্যামিলির একদিন সে এসে দেখল তার বাবা মা ঘুমায় পড়ত এবং তার বাচ্চারা খোদাক্ত ছিল তারা কান্নাগাড়ি করতেছে দুধ বা খাবার জন্য কিন্তু সে দাঁড়ায় থাকলো যতক্ষণ তার বাবা ঘুম থেকে না জাগলেন ততক্ষণ বাবা মা থেকে জাগার পরে সে বাবা মাকে দুধ পান করানোর পরে বাকি ছেলে মেয়েদের সাথে শেয়ার করলো বা ওয়াইফের সাথে শেয়ার করলো এই আমলটাকে সে নিজের উত্তম আমল হিসাবে গণ্য করে আল্লাহর কাছে চাইলতে এইটা যদি আল্লাহ কবল করে থাকে এই আমলের মুশিলায় আল্লাহ যেন তার আজকের বিপদ থেকে উদ্ধার করে এবং আমরা জানি পাথরটা ওয়ান থার্ড পরিমাণ সরে গেছে তার মানে এক্সেপ্টেড আমল ছিল তাহলে আজকের দিনে প্রিফারেন্স নিয়ে আমাদের এত চিন্তা কারা প্রিফারেন্স নিয়ে আমাদের এত সংশয় তা না এমন একটা সিচুয়েশন আসে আমাকে ডিসাইড করতে হবে আমি আমার মাকে রাখবো না স্ত্রীকে রাখবো আমার এত সংশয় কেন প্রিফারেন্স এখানে আমি আর একটা পয়েন্টে যাচ্ছি যে এই কথাটা আসছিল পয়লা মার্চ যে হালাকাটা ছিল পয়লা মার্চ হালাকা ছিল মঞ্জুরুল ভাই ভাইয়ের আইসিডিতে একটা প্রশ্ন করছিলেন কোন ভাই প্রশ্নটা এরকম ছিল যে একটা মায়ের কয়েকটা ছেলে আছে এর ভিতরে একটা ছেলের সাথে মা থাকতে প্রেফার করে কিন্তু এই ছেলের বউটা মায়ের সাথে থাকতে চায় বাবা অক্ষম বাবার দেখাশোনার ব্যাপার আছে এবং মা ইচ্ছা এই ছেলেটার সাথে থাকে এখন সে ছেলেটা কি করবে তো মঞ্জুরুল ভাই অনেক রকমের সলিউশন দিলেন অনেক রকম সাজেশন দিলেন এবং তারপরে একটা জায়গায় আসলো बो किसते थे मायर साथ बो किसते थे चाह तक आल्टिमेटली मंजूर भाई बे इन प्रश्न बेपारदीस चले आसे आई हर बो बो छिड़े ना जाए तो छड़ा दे कथा वही दिन आई प्रथम मार्च फार्ट मार्चर कथा फार्ट मार्चे डिसाइड कर लंशाला प्रोग्राम करलिडे खुजल সতেরো তারিখ একটা গভর্নমেন্ট হোল্ডে সেই সূত্র ধরে আজকে আমরা এখাই ফার্স্ট মার্চে আমরা ডিসাইড করলাম সেকেন্ড মার্চে আমি সিলেট গেলাম আপনার যারা আমাকে চীনে যার আমি মাসে একবার যাই কখনো দুইবারও দেখি সেকেন্ড মার্চ রবিবার আমি সিলেট গেলাম সকাল এগারোটায় বাড়ি পৌঁছালাম রাত্রে সোয়া আমার মা মারা গুলো আমার ওই মা সাতত্রিশ বছর আগে একটা নিউরোসার্জিক্যাল অপারেশনের জন্য পার্শিয়ালি প্যানালাইজ হয়ে যায় তারপরে তিনি একটু একটু ধরে ধরে হাঁটতে পারতেন একখান থেকে আরেকখানে যাইতেন আস্তে আস্তে আস্তে আস্তে ডেটারেট করতে করতে শেষ কয়েক মাস একবারে লিটারেলি বিছানায় এবং সেমি কনসিয়াস বা আনকনসিয়াস ছিলেন আমাদের বাড়ির খাবার ঘরটা ছিল খাবার টেবিলটা ছিল আমার মায়ের শোবার ঘটে রিজন হচ্ছে আমার মা দেখতে পছন্দ করতে যে তার ছেলে মেয়েরা বা ছেলেরা খাচ্ছে খাইলো তার সামনে খাইলো তার প্রেজেন্সে খাইলো কি খাইল তিনি জানতে চেষ্টা করতেন বুঝতে। এক দুই বর্ষ না সাতত্রিশ বর্ষ আমরা আমাদের এই মাকে ভেজিটেবল মনে করিনি আমরা আমাদের এই মাকে মাথায় তুলে রাখছি জিনিসপত্র এই মাকে না বলে আমি এবং আমার বাচ্চারা আমার নাতিরা পর্যন্ত ঘুমাইতে চাইনি তখন ম্যানেজ আজকে আমাদের রিলেটিভলি বেটার ইসলামিক কমিউনিটিতে দেখা যাচ্ছে विय एक सप्तर माथा बो बारे टू विसारे स्पेस प्रश्न ऐले बैट आज सबा जाबा बुझते बर रेट आज या डिसन मेकिंग करिमय की, की, की बेचे नहीं আমরা আমরা ফিকরার থেকে জানি আমরা মায়ের জন্য কেন আমরা সাত্রিশ বছর এই ব্যাপারটা চলল কেন আমার মায়ের জন্য আমি মানে আমাদের সব কিছু আমাদের মা ছিল আমাদের প্রত্যেকটা ঈদ যারা আমাকে চীনের ঢাকা শহরে আমাদের প্রত্যেকটা এই আমরা সিলেটে গেছি বউ বাচ্চা নিয়ে গেছি নাতি নাতনি নিয়ে গেছি টু বিদার আমার আম্মার সাথে থাকাটা কেন কোরআনের একটা এতের একটা অংশ আমরা জন্য। পসিবিলিটি সেটার জন্য এটা একটা এটা একটা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বলতে পারেন পে ব্যাক বলতে পারেন কৃতজ্ঞতা আমাদের বাবা মা না আমাদের জন্য যা করেন সেটার একটা পে হচ্ছে কৃতজ্ঞতা বস আমরা একটা হাদিস জানি যে মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখেন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পসেবলি ওই ফিতলার থেকে আমরা তত রিলিজিয়াস ছিলাম না আমার মা যখন যখন থেকে সন্দেশায় আমরা কিন্তু এরকম রিলিজিয়াস ছিলাম আমরা কিন্তু দিনের হিসাবগুলো এরকম বুঝলাম না কিন্তু পসিবলি আমাদের ফিতরাতেই ছিল ইসলাম আর কৃতজ্ঞতার ব্যাপারটাও ছিল যে জন্য আমরা তাকে বোঝা মনে করি বরং তার চেহারায় কখন আমাদের প্রতি একটু প্রসন্নতা আসছে সেটার জন্য আমরা খুশি খুশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আজকে এটা ইকুয়েশনটা কেন চেঞ্জ হয়ে গেল তাহলে কি ইসলামকে আমাদেরকে তাইলে আরো কিছু করতে বলতেছে যেটাতে আমরা এতদিন করছি সেটা কি তাহলে ভুল আমরা যেভাবে ট্র্যাডিশনালি আমাদের চলে আমি জানি মঞ্জুর বাবা মা ডক্টর মঞ্জুরুল্লাহ বাবা মা তার বাসায় মারা গেছেন আলেমরা আমাদের মা এদের সম্বন্ধে বা বাবাদের সম্বন্ধে কি ভিউ পোষণ করেন আমরা জানি কিন্তু আমরা হঠাৎ করে সবাই ইসলামিক হয়ে গে আমাদের ভিতরে সমস্যাগুলো কেন হয়ে যাচ্ছে বা কেন হচ্ছে সেটা বুঝতে গিয়ে আজকের এই আয়োজনটা इस सम्बन्धे सार्कुल्ला भाइरा सद्देश्य हेद्टिकार कारो को समस्या समाधान जी हम चानेल दिक निर्देशना चाहिए हमें शेष को दीजिए आर चार मिनट समय जानी सारा जीवन जेने आफर पश्चिमा वस्तुबादी नासिक सभ्यता हे इंडिविजुअलिजम सभ्यता আমার জীবন আমার আমার শরীর আমার আমার শরীর আমি যাকে খুশি তাকে দেব বাবা মা বলার কিছু নাই আমার জীবন আমি যেভাবে খুশি সেভাবে স্পেন্ড করব বাবা মা বলার কিছু নাই সমাজের বলার কিছু নাই কারো বলার কিছু নাই এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম এর উল্টাটা হচ্ছে কালেকটিভিজম আমরা যদি ইসলামের দিকে তাকাই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস সামষ্টি কালেক্টিভিজম আমরা জন্মের পরে আজাদ দেই তারপর আটিকা করি আমরা সালাদ করি কালেকটিভিজম সালাতে যাই আমাদের সমাজা জীবন থেকে শেষ পর্যন্ত সব কিছু কালেকটিভিজম তাহলে আমরা কেন এই হিজুজ হুজুজের দিকে আগাচ্ছি মুসলিমরা প্র্যাকটিসিং মুসলিমরা একটা জিনিস হতে পারে যে আল্লাহ শুলে সেই হাদিসটা বাস্তবায় করতেছি আমরা হ্যান্ডসপ্যান বাই হ্যান্ডসপ্যান কিউবিড বাই কিউবিড আমরা আলেকে তাদের ফলো করবো তারা সাফের করতে ঢুকলে আমরা সাফের করতে ঢুকবো তারা তাদের বাবা মাকে হোমে রাখলে আমরাও রাখব, হয়তো আমরা সেটা ফলো করতেছি সুবহান কালাম রেহামদিকা আস্লাহ রাহিল্লাহ তারা সফল কত বেলাই